শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত সিঁথির ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণ চতুর্থ পরিচ্ছেদ একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন ঈশ্বর সাকার না নিরাকার শ্রীরামকৃষ্ণ তার ইতি করা যায় না তিনি নিরাকার আবার সাকার ভক্তের জন্য তিনি সাকার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 বিচার করতে করতে আমি টামি আর কিছুই থাকে না পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে তারপর সাদা পুরু খোসা রূপ বারবার ছাড়াতে ছাড়াতে ভিতরে কিছু খুঁজে পাওয়া যায় না যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না আর খুঁজেই বাকে সেখানে ব্রহ্মের স্বরূপ বোধে বোধ কীরূপে হয় কে বলবে একটা লুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল সমুদ্রে যাই নেমেছে অমনি মিশে গেল তখন খবর কে দিবেক জ্ঞানের লক্ষণ পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায় তখন আমি রূপ লুনের পুতুল সচ্চিদানন্দরূপ সাগরে গোলে এক হয়ে যায় আর একটুও ভেদবুদ্ধি থাকে না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 আমি মোলে ঘুচিবে জঞ্জাল হাজার বিচার করো। আমি যাই না তোমার আমার পক্ষে ভক্ত আমি এ অভিমান ভালো ভক্তের পক্ষে সগুণ ব্রহ্ম অর্থাৎ তিনি সগুণ একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন তিনি প্রার্থনা শুনেন তোমরা যে প্রার্থনা করো তাকেই করো।